ফলফল কল হরাম সদর কফলস মন বানা সত্রহ মন বানা من ও মহতুক মন من হত কু সম্মানিত দৈনি ভাতিমন্ডলী আল্লাহ রব আলমিনের প্রশংসা এবং পিয়র বি সাল্লি সাল্লামের উপর সালাত সালামের পর আজ শনিবার ১৪ জামাদ আল উল্লাহ চোদ্দশো তেতাল্লিশ সিজির মোতাবেক ১৮ ডিসেম্বর দুই আমাদের ধারাবাহিক আলোচনা শার হুসলনা কিতাব থেকে পর্ব নম্বর চল্লিশ এতে আজকে কয়েকটি বিষয় আলোচনা করেছেন লেখক तर मध्य एक हालल हराम विषयर होानुष के भो मंद कि बुझके भलो बोलें मंद बोलेंम जा सम्पर्ण ना तार्पर्के कि भलो मंद मंत्य संक्षेपे और तरह आलोचना कर ममता जेला तदरिया जे फिर क्षेत्र क्षेत्र करो बस कि बतिल फिर रही जुगे जुगे जन्म नहीं तो आतवा से लालन कारी आज नाम परिवर्तन हाल्ट ले लेक जा रसुर प्रसिद्ध हदीस मर्मे से हादीस आलोक लेखक আমরা ওই হাদিসটিও পেশ করব ইনশাল বলছেন মা হালাল সব জিনিস বা ওইসব যার ওপর তুমি অন্তর থেকে সাক্ষী দিতে পারো যে এটা হালাল ওয়াহ আলীহ আর তোমাকে যদি কসম করতে বলা কসম করে বলতে পারবে যে এটা হালাল মানে তোমার কোনো সন্দেহ নেই যাতে কোনো সন্দেহ নেই যে এটা হালাল সন্দেহ নেই বলেই তো কসম করতে পারছেন সন্দেহ থাকলে কসম করতে পারতেন না কি জানি কি হয় না এরকম এইরকম সাক্ষীর বিষয়টি যে বিষয় নিশ্চিত মানুষ সেই বিষয়ে সাক্ষী দিতে পারে না জেনে সাক্ষী দেওয়া অসম্ভব কথা আর অনুমান ভিত্তিক বা সন্দেহের ভিত্তিতে সাক্ষী দেওয়া ভালো সেটাও জায়জ নাই সুতরাং হালাল সেটা যেটা আপনি নিজে সাক্ষী দিতে পারবেন যে হ্যাঁ এটা হালাল কসম করতে পারবেন হলফ করতে পারবেন শপথ নিতে পারবেন যে হালাল সেটা হচ্ছে হালাল মানে যেটা হালাল হওয়া সুস্পষ্ট সহজ ভাষায় যেটা হালাল হওয়া সুস্পষ্ট এই কথা হাদিসে রয়েছে বকাজা আলীকাল হারাম অনুরূপ হারাম এইভাবে হারাম কোনটা যে সম্পর্কে আপনি সাক্ষী দিতে পারবেন যে এটা হারাম শপথ করতে পারবেন যে এটা হারাম হালাল ব্যবসা হালাল সাক্ষী দিতে পারবেন কেউ যদি কসম করতে বলে ব্যবসায় আসল হচ্ছে হালাল যদি তাতে আপত্তি করে যে আপত্তিকর সেগুলি না থাকে ব্যবসা বাণিজ্য করে করে খাওয়া রোজে রোজগার করা হালাল আল্লাহ কোরআন স্পষ্ট বলেছেন ও হাল্ল্লাহুল ভাইয়া আল্লাহ ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন এর বিপরীত সুদ সুদ সম্পর্কে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনি বলেন তো সাক্ষী দিতে পারবেন হালাল বলে না হারাম বলে সাক্ষী দিতে যে পারবেন কসম করে বলেন আল্লাহ ভয় থাকলে পরকালে চিন্তা থাকলে পরকালে বিশ্বাসী হলে কখনো পারবেন না হ্যাঁ কাফের মসুরে বিধি নাস্তিক তার কাছে হালাল হারামের কোন পার্থক্য সেটা ভিন্ন বিষয় কিন্তু একজন মুসলিম হিসাবে আপনি সাক্ষী দিবেন ন্য সঙ্গত সাক্ষী দেবেন অন্যায় সাক্ষী দিতে পারেন না কসম করবেন সত্যের উপর মিথ্যা উপর করতে পারেন না সুতরাং হারাম হারাম হারামের উপর সাক্ষী দিতে পারবেন হারামের উপর কসম করতে পারবেন যেটা হারাম এছাড়া যদি আপনার অন্তরে দ্বিধাদ্বন্দ্ব হয় বেধা দ্বন্দ্ব বেঁধাগ্রস্ত আপনি কি জানি হালালও লাগছে একটু কিছু বিষয় চিন্তা করলে আবার হারামের দিকও লাগছে একটু সন্দেহপূর্ণ ভাষায় কি বলা হয়েছে মুস্তাবে হাত সন্দেহপূর্ণ শুভা যাতে সংশয় সন্দেহ রয়েছে না ও হইতে পারে যেখানে আপনার অন্তরে খটকা লাগছে বাধা দিচ্ছে তার মানে এখানে কোনো ঝামেলা আছে নিশ্চিত সাক্ষী দিতে পারবেন না পশম করতে বলে পশ করতে পারবেন কিন্তু ভাই একটু সন্দেহ আছে তাহলে আপনি ওটাকে হালাল মনে করে খাবেন না করবেন না যে সব হালাল হারামের মশলাগুলিতে অলামার একতলাফ করেছে কিন্তু এখতলাফ একদিকে দলিল বেশ মজবুত আর দিকে দলিল মজবুত নাই কিন্তু দু একজন হালাল করেছে ওর মেলা আছে ব্যাংকের সুদ পর্যন্ত কিছু আলেম হালাল করেছে ব্যাংকের সুদ হলে খেতে পারবেন পাবলিক সুদ খেতে পারবেন আরেক দল আলম হালাল করেছে কোনো না ওয়াজেব তো দূরের কথা বলবেন আরবদের আরবদের অভ্যাস ছিল এটা না মুঠেই না সেখানে হক এবং বাতিল জি সহি এবং ভুল জি সন্দেহপূর্ণ জিনিস যেমন ডিস্টিনি এসব ব্যবসা বাংলাদেশের কিছু আলেম দিলো হালাল করে নামই পড়ে গেল ডেস্টিনি হুজুর সহি কি কথাও বলে আপনি সুবিধাবাদী হইলে হ্যাঁ দেখেন অমুক আলেম তো হালাল বলেছেন হাত দেখান শত শত হাজার হাজার আলেম হারাম বলছেন এবং এটা যে একটা ক্রাইম অপরাধ কাফের দেশেও নিষিদ্ধ তারপরে যেখানে আপনারা একসময় একশ্রেণীর লোকেরা করছিলেন নিজের দেশে সেখানে সরকার কাছে এটি অপরাধ কত লোককে হ্যাঁ ধরে বন্দি করা হয়েছে জি তাহলে গেল যে ডিস্ট্রি নি বা হালাল নয় হারাম এখানে দমহামে আমাদের সেন্টার আসার লোক বা কারণ তার রুজিতে আঘাত কেন করি হারাম বলি শোনাচ্ছিলেন শেখ হচ্ছে হাওয়া কুপ্রবৃত্তির অনুসারী স্বার্থে আঘাত লাগলে আপনা সাথে নেই আর স্বার্থের পক্ষে দুনিয়ার গরজ পুরা হইলে তুলে ধরবে আলেমরা এরকম হালাল করেছে প্রায় জিনিসে যেগুলো ইখতলাফে মাসালাগ কেউ না কেউ হালাল করে দিয়েছে তাহলে এই ইখতলাফের অজুহাতে আপনি হালাল করে নেবেন হারামের দলিল শক্তিশালী থাকা যে এক দিকে দলিল ধরেন উনিশ বিশ হালালের দলিল দেখছেন বেশ মজবুত আপনারা বুঝতে পারেন কিন্তু আলেমেরা বুঝতে পারেন অনেক সময় যাদের দলিলের জ্ঞান আছে যে এদের দলিল গুলো কম না এদের দলিল মোটামুটি কম না এখন হালাল হারাম দুই দিকটাই সন্দেহপূর্ণ অনেক সময় আলমদের জন্য কোনটা করব এখন কোন দিকটাকে আপনি প্রাধান্য দেবেন হালালের দিক কে না হারামের দিক বিবেকে কি বলছে কে বল হারামের দিক বললেন না হালালের দিক হালালের দিক আচ্ছা যদি হালাল জিনিস সারা জীবন না খান তো আল্লাহ বলবে কেন খাইসিনি তুই ধরবেন নাকি কিন্তু হারাম যদি খেয়ে নেন বুঝলেন। গরুর গোস্ত খাওয়া হালাল সারা জীবন কেউ গরুর গোস্ত খেল না যে কোনো কারণে খেল না ঠিক আছে সঠিক মতে করার আলোকে কচ্ছপ হালাল ঠিক আছে খরগোশ হালাল সান্ডা হালাল যে কচ্ছ আমি জীবনেও খাইনি আমি খাইনি খাইনি খরগোশ একবার একজন না বলে খাওয়াই দিচ্ছে এখানে আমাদের ছাত্র মাহমুদ যে এখন বাংলাদেশের বক্তা এখন না বলে খাওয়াই দিচ্ছে ঘোষ তো মুরগির মতো লাগছে চিকেনের মতো লাগছে খাওয়াই দেওয়ার যে কেমন লাগলো ভালি তো লাগলো কিসের গোস্তা আর কখনো জিজ্ঞেস করবেন হালাল খাওয়ানি করবো ভাত কিছু লোক ছেড়েই দিয়েছেন শরীরকে হালকা করার জন্য এক বছর ধরে ভাত খান না যত যত দিন ধরে এই জাহাঙ্গীর কবির ডাক্তারের ফর্মুলা জেনেছে মনে করছে এইটাই আল্লাহ কাজ হয়ে গেছে জান্নাত নিশ্চিত হয়ে যেত কন ভয় থাকতো না জান্ন বলে কিন্তু অধিকাংশ লোকের আখেরাতিলাম শরীর সুস্থ রাখতে হবে কেমন করে ওজন কেমন করে কমাইতে হবে প্রেশার কেমন করে কমাইতে হবে সুগার কেমন করে কমাইতে হবে কোব বুঝেন আখেরা সম্পর্কে আফেল এমনটা যেন না হয় আগে আখেরা বলছে এরা যে আপনি ফর্মুলা মানেন না মানেন খুব মানেন আপনি যেটা যাকে ভালো লাগছে ঠিক না তো অনেক খালালকে কিন্তু ছেড়ে দিয়েছেন আমাদের ভাইয়েরা এই শরীর সুস্থ রাখতে গিয়ে আল্লাহ ধরবেন নাকি এই ভাত কেন খাই রুটি কেন খাইছি নবীর রুটি খেয়েছেন আর ভাত নাই খাননি নবীর রুটি তো খেয়েছেন কিছু লোকেরা বলে যে মিষ্টি খাওয়া শুননাথ কদু খাওয়া শুননাথ বলে না বলে না তাই তো রুটি খাওয়া তো শুননাথ নবী রুটি খেয়েছেন খেজুর খাওয়া তো শুননাথ সব চাইতে বেশি নবীর খেজুর খেয়েছেন দুধ খাওয়ার শুননাথ নবীর দুধ খেয়েছেন তাই না বকরি দুধ খাওয়া শুননাথ নবীর বকরি ছাগলের দুধ খেয়েছেন খেয়েছেন কি না কিন্তু ভাত খাওয়া শুননাথ নাই দিনে তিন বার করে ভাত খাচ্ছেন অনেক বাঙালি কেন খাচ্ছেন কেউ বলতে প্রমাণ করতে পারবে না যে কোনো সাহাবির সন্নাথ ভাত না? হালাল খেলে খান আর না খেলে আল্লাহ করবেন না কখনো জিজ্ঞেস করবেন যদি হারাম খেয়ে দেন তো অবশ্যই আল্লাহর কাছে মশ জিজ্ঞাসিত হবেন হবেন না হবেন না এই জন্য হালাল হারামের সন্দেহ হইলে হারামের দিকটাকে প্রাধান্য দিতে হবে জানেন যেখানে সন্দেহ এখনাল আর বাকি সবাই বলছে এখন আপনি হালালি যদি হয় আর ডিএকশন না করেন তাহলে জিজ্ঞাসা করবো কেন করিস নি এত সুযোগ পেয়েছিল বসে বসে এত টাকা ইনকাম করার জিজ্ঞেস করবেন কিন্তু হারাম যদি হয় আর আসলে হারাম তাহলে কেমন প্রাধান্য দিতে হবে তাকে হারামের দিকে আর তোমার মনে এখানে সদরুন মানে কলগুন সদর মানে তো সিনা বক্ষ বুক कुरान भाषा हर भाषा तुम बक्ष की उन्मुक्त नबी तो बक्ष उन्मुक्त मान तुम कल उन्मुक्त उदार कर दी जतु पहाड़े चेते हारी তোমার উপর বিপদ আপদ আসুক না কেন কন আল্লাহ দ্বিধাদ্বন্দ্ব হয় সহসু ভাগ এর নাম হচ্ছে সন্দেহপূর্ণ সংশয় পূর্ণ সন্দেহ হচ্ছে সন্দেহ পড়তে চন্দেহানার মতো আইলের মতো জমি গরু ছাগল চড়াতে গেলে না অন্যের জমিতে যদি মুখ দিয়ে দেয় সব কথা কিন্তু হাদিসের কথা আছে না কার আইন আহা উলাল হেমা ইউসেক ওই বড় হাদিসের রয়েছে এইবার মেয়ে নিয়ম হাদিস বলতে চেয়েছিলাম কি বলেছে ইনালা হারাম নিশ্চয় হালাল সুস্পষ্ট সুস্পষ্ট আল্লাহ কোরআনে হালাল করেছেন না হে হাদিসের আলোকে হালাল ওয়াল্লার যেটা হারাম সেটাও সুস্পষ্ট কোরআনে হারাম করা হয়েছে না হাদিসে হারাম করা হয়েছে বা কোরআনে বা হাদিস তার মৌলিক নীতিমালা রয়েছে কওয়ায়দ রয়েছে জবাবেত রয়েছে সেই আলোকে হারাম অনেক হারাম জিনিস হ্যাঁ বা হালাল জিনিস নাম ধরে কোরআন হাদিস হালাল হারাম বলা হয়নি কিন্তু তার কায়দা কানুন কিন্তু কোরআন হাদিস জেনে রাখবেন এই বিষয়টি কারণ এগুলো কাজ দিবে আপনাদেরকে ফেফি মশাইল বুঝার জন্য আল্লাহ তৈবাদ পাক পবিত্র কি করেছেন হালাল করেছেন আর খাবায় নোংরা আরাম করেছেন এখন একটা সিগারেট খোরদা খোরদা জিজ্ঞাসা করবো আল্লাহ শুধু দুই রকম বলেছেন তিন কিছু নেই মাঝখানে কিছু নেই হয় তৈব না হয় এখন এই জর্দা তামাক জাতীয় জিনিস অন্তর্ভুক্ত না খাবায় অন্তর্ভুক্ত আল্লাহকে সাক্ষী রেখে বলেন এই যে সাক্ষী দেওয়ার কথা সাক্ষী দিয়েছে মাঝামাঝি নেই কিছু হয় তৈ্যে বলেন পাক পবিত্র আর নাহলে খবিস বলেন যদি বল তৈ ভাতের মতো রুটির মতো ভাত রুটি আমরা মসজিদে খেতে পারবো কোনো অসুবিধা আছে কোনো দ্বিধা হবে কোন একটা মুসলিম একবার নিম্ন মানে তারা জর্দা পান মজলিস নিয়ে মসজিদে বসে যাচ্ছে বোখারই পড়াচ্ছে সেই খুল হাদিস আর এই জর্দা খাচ্ছে প্রচুর প্রচুর করে আর পিক ফেলছে জর্দা খাচ্ছে তৈয়াবাদ বলেন খোটাই বলেন কিছু নেই আল্লাহ পাঠিয়েছেন রসুল করে মানব জাতির কল্যাণের জন্য তাদেরকে পাক পবিত্র করার জন্য তাদের তাজকিয়া নফসের জন্য যেসব কথা কোরআনে বলা হয়েছে তার মধ্যে বলা হয়েছে তার ডিউটি হচ্ছে যে তিনি তৈয়াবাদ পাক পবিত্র গুলি হালাল করতে এসেছেন এবং ওই জোহার নোংরা যদি খাওয়া যায় ভরছুই পার ভাত রুটি কি করে আমি খেতে পারি বাথরুমে বসে কিন্তু সিগারেট বিড়ি অনেকে টেনে থাকে গিয়ে বিড়ি খাই তাহলে বুঝা হলো খাবাইস খুবই জায়গায় যেখানে যাওয়ার জন্য দুয়াই পড়তে হয় আল্লাহ খাবাইস থেকে আশ্রয় দেব আল্লাহ আমি নেওয়া অজুবিকা মেনাল খুব সমাল তো আশা করি বিষয়টি স্পষ্ট নী বলছেন হালাল হচ্ছে স্পষ্ট হারাম হচ্ছে স্পষ্ট অমর মুস্তা বিহাদ এই উভয়ের মাঝে বেশ কিছু বিষয় রয়েছে যেগুলি সন্দেহপূর্ণ লাই আলম হন না কেসি রু মিনানাস অনেক লোক জানেন না জনগণের সংখ্যা বেশি না আলেমের সংখ্যা বেশি জনগণের সংখ্যা বেশি ভালো আলেমের সংখ্যা বেশি না ছোট আলেমের সংখ্যা বেশি ছোট আলেমের সংখ্যা বেশি তো ক্যাসির নাস অনেক লোক জানে না সিংহভাগ মুসলিম জানেন না হুকুম যে কালিলু মিরান্ন জানে যখন অধিকাংশ মানুষ জানে না তবে কিছু মানুষ তাহলে এসব হুকুম জানে এমন না যে কেউ জানে না বড় বড় আলেমরাও জানে না ইস্তেমবাদ করতে পারবে না যাদের ইস্তেমবাদের যোগ্যতা আছে স্পষ্ট দলিল নেই কিন্তু অস্পষ্ট দলিল আছে যেমন ওই সব নীতিমালার আলোকে জন্য যেগুলো যেগুলো রয়েছে সেগুলির ভিত্তিতে বুঝতে পারবে যে এটা হালালে পড়বে না হারান পড়বে সব কায়দার একটি হচ্ছে যে একটা ভালো কাজ করতে গিয়ে যদি भलो बेसम भलो कह करते कि क्षति हो कि आज क्या करते गाभ बसि क्षति कम क्योंकि क्षति आ कि क्या आज भलो कहते गति बस लाभ कम इन एक कायदा गुरुतपूर्ण कायदा जी दर मफाशेद একটা কাজ করতে গিয়ে ভালো কাজ করতে গিয়ে বা অন্যায় কমাতে গিয়ে লাভ বেশি লস কম তো সেই ভালো কাজটা করবেন না করবেন না করবেন কারণ কিছু লস হইলেও বেশি লাভ আছে কিন্তু একটা ভালো কাজ করতে গিয়ে যদি লস বেশি হয় আর লাভ কম হয় তাহলে করবেন না করবেন না না। এখানে কাজের কাজে স্ত্রীর ক্ষেত্রে ছেলে ক্ষেত্রেও এটা দেখতে হবে যে আমি বল প্রয়োগ করি আমি অভিভাবক আমি বাপ আমি স্বামী আমার বাড়ি থেকে অন্যায়কে নির্মূল করতে গিয়ে লাভ বেশি লস একটু হবে লস হচ্ছে যে আমার স্ত্রী অসন্তুষ্ট হবে ভক্তি একটু কমে আসবে কারণ যখন শক্ত টাইট করবো তো স্বাভাবিক একটু মন খারাপ হবে আমার ওপর হ্যাঁ ছেলে মেয়েরা অসন্তুষ্ট হবে একটু পারিবারিক সমস্যা কিছুটা তো দেখা দেবে দেবে না অবশ্যই দেবে কারণ মানুষের খারাপ স্বভাব হচ্ছে যে লাগাম লাগালে অসন্তুষ্ট হবে ভুল ধরেন অসন্তুষ্ট হবে। দুনিয়াতে কেউ নাই যে ভুল ধরবেন আর সন্তুষ্ট থাকবে খুব ভালো মানুষ হইলে আপনাকে দুওয়া দিবে পরে অনেক পরে যখন ঠান্ডা মেসে চিন্তা করবে যে এই লোকটার মাধ্যমে ভালোই হয়েছে প্রথম খারাপ লেগেছিল। আমাদের মাধ্যমে যারা হেদায়ত হয়েছে বলে না প্রথম খুব খারাপ লেগেছিল কিন্তু পরে দেখলাম যে এখন কথা ঠিক যা যাক আল্লাহের কত লোক মেসেজ দেয় আমাদেরকে কত লোক সোশ্যাল মিডিয়াতে লিখে লিখে না প্রথম গাল দিয়েছে প্রথম খারাপ লেগেছে মন খারাপ হয়েছে যে কারণ মানুষের প্রকৃতিটা আছে আল আল্হাক্য মরুন হক কথা কিন্তু যদি দেখা যায় যে নারী ভাই আমার স্ত্রী ছেলে ছেলেমেয়েরা এত দুর্দান্ত ছেলে ছেলে স্বাবলক হয়ে গেছে ছেলেরা এখন স্বাবলক শিয়ানা হয়ে গেছে আর আমি দুর্বল আর্থিক দুর্বল তাদের উপর নির্ভরশীল আর তারপরে আমি সামাজিক দিকের দিক থেকেও দুর্বল পারিবারিক দিক থেকেও দুর্বল এলএমের ক্ষেত্রেও দুর্বল এখন আর স্ত্রী হচ্ছে একবার জবরদস্ত অনেকের স্ত্রী এরকম আছে আর ফেতনা ফসাদ সৃষ্টি করে দেব বড়ো ধরনের একদম ফেতনা ফাসাদ সৃষ্টি করে দিবে বাড়িতে তালাকে তোমার তো পরিস্থিতি চলে আসবে আর ও তো আসবে আসবে ছেলেরা মায়ের পক্ষ নিয়ে বাড়িতে একটা মারামারিগত নিবে তারা সংশোধনের তখন নরম ভাষে বলার চেষ্টা করতো শক্ত টাইট করে না বল প্রয়ুক্ত চলবে না ভাষা দিয়ে কথা দিয়ে এজন্য নাবালুক ছেলেদের ওপর বহুম আলেলা আসার দশ বছর হলে মায়ের দাওয়া নামাজ না পড়লে কিন্তু কোনো হাতিস আঠারো বছর বিশ বছরে ছেলে হয়ে গেছে আর নামাজ পড়ে না মারি না তখন মারতে গেলে মারি খেতে হইতে পারে সাবধান চিন্তা করি পদক্ষেপ হচ্ছে শরীয়তের কওয়ার যেগুলো ভালো আলেমরা বুঝবে যে কখন কি করা উচিত তাহলে বিষয়টি হয়ে গেল ওয়াল মস্তুর তারপর আর একটি বিষয় আসেন হ্যাঁ এই হাদিসটা শেষ করি অনেক থেকে বেঁচে থাকে এবং সম্মান দিনের হেফাজত করলো আর দিনের হেফাজত করলে সেই ব্যক্তি জান্নান থেকে বাঁচতে পারলো জান্নাতের হেফাজত করলো সে যখন তার দিনকে রক্ষা করলো আর মানসম্মানের হেফাজত করলো তার মানে ভালো মানুষদের কাছে সে সমালোচনার পাত্র হবে নাশালে সন্দেহ রুজিতে লেগে যাবেন তখন ভালো মানুষরা আপনার সমালোচনা করবে না আর লোকটা একটু ভালো মনে আছে কিন্তু এইসব হারাম কাজে কেন জড়িয়ে গেল আপনার মান ইজ্জত নষ্ট করে এর তো মান ইজত নষ্ট করে বাণিজ্য নষ্ট হবে আপনার কাছে কেউ যদি নাও বলে করা হারাম কিন্তু তাদের কাছে আপনার কদর কমে গেছে আপনার কোনো তাদের কাছে ইজ্জত সম্মান নেই আলে মানুষ মনে করেন যদি চান্দা করা শুরু করে একটু কিছু হইলে ভাই আপনারা একটু হেল্প করে ভাই আপনারা এই কাজে হেল্প করে কিছু বলবে না হেল্প করছে আমাদের ছাত্র ভাইরা কিন্তু এর কদর কমে যাচ্ছে মানিজ্যুত রক্ষা করতে চান সন্ধের জায়গা থেকে বেঁচে থাকেন অমান ওয়াকাফির সোভাতার সঙ্গ সন্ধের জায়গায় যে পড়ে গেল সে সীমানাই চলে গেছে সুতরাং হারা আজ কে আছে কালকে বর্ডার পার করে কালকে হারামে লিপ্ত হইতে পারে এই জন্য বর্ডারের কাছে যাবেন না বর্ডার থেকে একটু সতর্ক থাকে সজাগ থাকে সেখানে সোহেম মুসলিম জি রহমান বিনশিরতী আল্লাহ তার থেকে বর্ণিত তারপরে দ্বিতীয় বিষয়টি ভালো মন্দ মানুষ বোঝা আপনি কারো সময় কিছুই জানেন না হুট করে মন্তব্য করে দেবেন এটা জায়জ নয় আসল হচ্ছে যে ভালো মানুষ আপনারা সবাই আমার কাছে ভালো মানুষ যার সম্পর্কে আমার নিশ্চিত নেগেটিভ কিছু জানেন আজকাল অনেক ধর্মিক লোকেরা জীবনে একটা লোকের সাথে দেখা হয়নি জীবনে তার সাথে পরিচয় হয়নি জীবনে তার সাথে কথা বলেনি খারাপ মন্তব্য করে ফেলে খারাপ মন্তব্য করে ফেলে এইরকম বহু আমার কাছে উদাহরণ আছে একজন বড় আলেম কোন এক সংগঠনের দায়িত্বশীল তার সম্পর্কে এক ভাই হঠাৎ করে এসে বলছে যে তিনি তো আত্মসাতকারী দুই হাজার পাঁচ সাল এর ঘটনা বা ছয় সালের ঘটনা আত্মসাত করে আলাদা কথা কিন্তু এই লোক আমাদের সেন্টার এখানে আসে আর হঠাৎ করে আমার সামনে এই মন্তব্য করলেন আমি বললাম আপনি কোথেকে জানলেন আমি জানি তাহলে কোনদিন দেখা হয়েছে তার সাথে জীবনে দেখা হয়নি তার সাথে কথা হয়েছে কথাও হয়নি যার সাথে দেখাও হয়নি কথা হয়নি কি করে এত বড় কথা বললেন কি করে মন্তব্য করলেন আপনি এটা বাস্তব ঘটনা বলছে তখন বলছে আমার কাছে একটা পুস্তিকে তার সম্পর্কে লিখা হয়েছে পুস্তিকে কে লিখেছে যে এক তার দলে ছিল আর তার দল থেকে দেওয়া হয়েছে বিভিন্ন পুস্তিকা লিখেছে তাকে পুস্তিকা কে দিয়েছে একজন আলেম তাকে দিয়েছে আলেমরা কিন্তু ভালো করে আবার খারাপও করে আপনার মগজটা কিভাবে করলো যে লোকটা চেনা কিভাবে মন্তব্য করেন আমার সাথে জীবনে কথা বলেননি ধরেন আর আমার সাথে সালাম দেওয়া নেয় আমি ভালো না মন্দ শুনেছি সোশ্যাল মিডিয়ায় যে লোকটা খুব অহংকারী আমার সম্পর্কে অনেকে লিখে থাকে তাই না তা আপনি এই শুনে মুখস্থ বলে দিবেন। আমার সাথে জীবনে চললেন না ফিরলেন না দেখলেন না বসলেন না কথা আমি কিভাবে কথা বলি মানুষকে সব আমাকে যদি কেউ সালাম দেয় আমার ছোট থেকে অভ্যাস আমার আমাকে দেখে আসসালামুম মানে একটা জোল আমি বেশি বলি যেদিন থেকে ওই আয়াতটা জানেছি ওয়াইজা হইয় বে তাহাত হাসানুহা যদি তোমাকে কেউ সালাম দেয় অভিবাদন পেশ করে তো তার চাইতে ভালো দাও আর নাহলে কম সে কম তার সমান দাও তো একজন আসসালাম আলাইকুম তো তাহলে ওয়ালিকু আসসালাম ওরমতুল্লাহ আবার কাত ওর চাইতে ভালো হচ্ছে যে কেমন আছেন কি খবর আর যদি সে যদি ওর কি খবর জিজ্ঞাসা করে কেমন আছেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ছেলে মেয়ে কেমন আছে তো তাই বলছেন বল মস্তুর ও মানবা না শত্রু সাঁতার মানে আবৃত রাখা মস্তুর মানে যার হ্যাঁ দোষ ত্রুটি বা ভালো মন্দ ঢাকা ভালোটাও জানেন না মন্দও জানেন না মস্তুর ব্যক্তি একজন সম্পর্কে জানেন যে সে ভালো তো জানেন আর সম্পর্কে জানেন ভালো করে যে সে খারাপ এটা বাদ দিয়ে কিছু লোকের আছে যারা হচ্ছে মস্তুর মানে যাদের ভালোও জানি না মন্দ জানা তাদের মান ইজ্জত ভালো মন্দ আমার সামনে ঢাকা আবৃত এ হচ্ছে মস্তুর এই রকম ব্যক্তি সম্পর্কে কেমন ধারণা হওয়া উচিত মুসলিম হিসাবে আপনি একজন মুসলিম হিসাবে বলছেন যে যার মান ঢাকা আছে এটা সুস্পষ্ট। মানে তার সম্পর্কে কোন নেগেটিভ জানা নেই পজিটিভও হয়তো জানেন না কিন্তু নেগেটিভ জানেন না তো আসল হচ্ছে সেই ব্যক্তি মস্তুর তার মান ইজ্জত ঢাকা সে ভালোভাবে সংবাদ আছে সে হচ্ছে আপনার ইনকাম হালাল না হারাম কোনটাই আমার জানা নেই আসল হচ্ছে কি আপনি আপনি হালাল হালাল খান খান তাইলে দিচ্ছেন আমার কোন অধিকার আপনি আমাকে হালাল দিয়ে দাওয়াত না হারাম দিয়ে দাওয়াত যদি এটা জিজ্ঞাসা করি তো আমি চরমপন্থী জঙ্গিতে একজন এই দল আছে জামাতুল মুসলিম পাকিস্তান থেকে বেরিয়েছে বাংলাদেশে ছড়িয়ে আছে অনেক কিন্তু সহিয়া কেভেল লাগিয়ে আছে কিন্তু এটা গুমরা চরমপন্থী বাড়ি দাওয়াত আসল আছে যে ঢাকা আছে যতক্ষণ না জানবো যে আমাকে হারাম খাওয়াচ্ছে আর মান ইজত নষ্ট ব্যক্তি সে যার মানুত নষ্ট হওয়া সুস্পষ্ট মানে সুস্পষ্ট বয়ান বয়ান বয়ান থেকে যে দেশে বক্তব্যকে বলে এটা হচ্ছে তবলিগি ভাইদের পরি কিন্তু আমাদের অনেক সেই আকিদার ভাইরাও ভাইরাও কি বলে থাকে আজকে আপনাদের সামনে অমক শেখ এসছেন বয়ান করবেন ভাষাটা কিন্তু কার কাছ থেকে নেওয়া তবলিগিদের কাছ থেকে না অনেকে জানে না এইরকমই কিছু শব্দ আছে যেটা জামাতিদের কাছ থেকে নেওয়া ইসলামী বিপ্লব আন্দোলন এই থেকে কিছু কিছু শব্দ আছে বিদারপন্থীরা এগুলোর প্রচলন ঘটিয়েছে ওগুলো থেকে সেই আকিদার আলেম আলমাদের বেঁচে থাকা উচিত বেঁচে থাকা উচিত এই জন্য অনেক আলেমরা সতর্ক করেছেন যে ধরেন কেউ একজন বক্তব্য করবেন দিন সম্পর্কে আলোচনা করবেন বয়ান বলতে যাবেন না দিনের দাওয়াতের কাজ করছেন সংশোধনমূলক ইসলাহি কাজ করছেন সেখানে বলতে যাবেন না যে আমরা ইসলামী আন্দোলনের কাজ করছি এটাই এই হানি জামাতিদের ভাষা আপনার সম্পর্কে সন্দেহ পড়ে যাবে দেখি জামাতি লোক নাকি মতবাদ বিশ্বাসী নাকি অথচ আপনি হয়তো করন সোনার সারি সুতরাং ওইসব ভাষাকে এড়িয়ে চলবেন কি বলবেন করান হাদিসে যে ভাষাগুলি বলা হয়েছে আমরা দিনের দাওয়াতের কাজ করি দিনের দাওয়াতি কাজ করি কারণ আল্লাহ বলছেন তারপরে বলছেন এখন অন্য একটি আকিদার বিষয় খুব বিষয় যদি কোনো ব্যক্তিকে বলতে শোনো যে অমুক ব্যক্তি মোসাববে মানে আল্লাহর সাথে আল্লাহকে আল্লাহকে মানে তোলনাকারী সদৃশ্য পোষণকারী কি সদৃশ্য পোষণকারী যে আল্লাহ কার মত মানুষের মত আল্লাহর চেহারা সেই ব্যক্তি দানকারী সদৃশ্যতা পোষণকারী সদৃশ্যতা পোষণ করা হচ্ছে কফুর লে অস্বীকার করা হয়েছে সদৃশ তো অস্বীকার করা হয়েছে কিন্তু আল্লাহর ওপর সেফাতকে কি অস্বীকার করা হয়েছে না হয়নি সে ওই আয়াতে রয়েছে লাইসা পরে আল্লাহ বলছেন ওয়াসম বাসির কিন্তু তিনি সব শোনেন এবং সব দেখেন তাহলে বোঝা গেল যে আল্লাহর সোনার সেফাত আছে সোনার গুণ আছে আর দেখার গুণ আছে তাহলে সেফাত অস্বীকার করা চলবে একদল গুম রয়েছে যে লেইসা কামিস মানে আল্লাহর কিছুই নাই আল্লাহ নিরাকার जरा गुमराह सिंह तो आल्लाई आल्लार मतो किचु आल्ला কোন কিছু নেই আল্লাহর চেহারের মতো কারো চেহারা নেই আল্লাহর হাতের মতো কারো হাত নেই আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা নেই আল্লাহর নেই যদি কোনো ব্যক্তি বলে আর তারা বলে থাকে যারা আহল সনাত জামাত কোরআনসারী আল্লাহর আসমা সেফাতের ক্ষেত্রে নাম গনাবলির ক্ষেত্রে তহিদুল আসমা সেফাতের ক্ষেত্রে তাদের সম্পর্কে এই তারা অভিযোগ তুলে বা অপবাদ সম্পর্কে নিজে বলেছেন কি না তার নামে মিথ্যা রচনা করা হয়েছে তাও আল্লাহ ভালো যান ঘটনা কি নকল করা হয়েছে অথচ ইবনে বধুতা ইমাবি তাইম সামদেশে দামেশ কে থাকার সময় কিন্তু সেই সময় সামদেশে যাননি এরকম কোনো প্রমাণ নেই তারপরেও কি বলছে যে আমি দামেশকে গেলাম গেলাম সামদেশে সেখানে দেখলাম খুদবাই মেম্বারে দাঁড়ালেন আর মেম্বার থেকে নামলেন সিঁড়িগুলো আর বলছেন যে আল্লাহ অবতরণ আল্লাহ যে নেমে আসেন প্রথম আকাশে প্রতি রাতের শেষ তৃতীয় অংশে নেমে আসেন আচ্ছেন কত বড় মিথ্যা এই কথাই বলছে কেউ যদি বলে ধরুন আমার সম্পর্কে বলছে আরে ওরা তো মোসা বেহা বা মুজাসেমা দেহবাদী দেহবাদী তাহলে আল্লাহর সদৃশ্যতা রয়েছে সৃষ্টির সাথে তা কি তার উপর কিসের গুমরাহির অপবাদ দেওয়া সে গুমরাহ আল্লাহর কে কি করেছে অস্বীকার করেছে জাহামি যারা তারা পুরো অস্বীকার করেছে আর যারা আশায়রা মাতরে দিয়া সাতটি সেফাত শুধু মেনেছে আর বাকি সেফাত গুলিকে অস্বীকার করেছে আল্লাহ সেফাতে ফেলিয়া আল্লাহর কথা বলা তারপরে আল্লাহরুল্লাহ আলমিনের আল্লাহবুল্লা আলমিনের অবতরণ ইত্যাদি না আল্লাহর অবতরণ না আল্লাহ নামেন না আল্লাহ রহমত নেমে আস হাদিস আল্লাহ আকাশে নেমে আসেন এইরকমই হাদিস আছে যে আরাফার দিন আল্লাহর বিকালবেলা আরাফা বাসী উদ্দেশ্যে নেমে আসেন আর কাছাকাছি হয়ে যান বলছে আল্লাহ নেমে আসে আল্লাহ রহমত আল্লাহ রহমত সব জায়গায় ভালো মানুষের নামে নামে না ঢাকাতে নামে না যদি এরকম কি হয় তাহলে তারা হচ্ছে জাহিয়া ওয়াইজা সামে তার রাজোলা আর যদি কোনো মানুষকে বলতে নাসিবি। বলে অমুক না করার অনুসারী আলেম বা সাধারণ মানুষ তার সব অমুক না হানাফি সাফে মালিকি হামবেলি আহলেফি সবার সম্পর্কে শিয়ারা কি বলে যে এরা হচ্ছে নাসেবি আর সিয়াদের আকিদায় নাসেবেদের বিরুদ্ধে জেহাদ করা সবচেয়ে বড় বড় ফরজেহাদ নাসেবিরা ইয়াহুদী নাসারা সমস্ত যে মেলালুল কুফর সমস্ত কাফের চাইতে জঘন্য কাফে তাদের কাছে এই জন্য যেখানেই তারা এসেছে বড়ই জুলাচার চালিয়েছে এরা কি এমন জুলম অত্যাচার করে যে আহ সন্ন্যতর এই শিয়ারাফিজিরা ইরানে এত জুলম অত্যাচার করেছে জি যদি বলে যে অমুখ নাসেবি অথচ কোরআন অনুসারী তাহলে সে হচ্ছে কিন্তু সত্যিকার অর্থে যদি কেউ বিদ্বেষ রাখে নবী কারিম বংশধরের সাথে গ্রহণ করেছে। আর তারপরে যদি নবী বংশের সাথে সম্পর্ক থাকে কিন্তু তারা যদি আকিদাই গোমরা হয়ে যায় তাহলে এটা কখনো তাদেরকে এগিয়ে দেবে না দুনিয়া আখেরাতে सम्मान बढ़ाविरे बेही नासबर वंशीय मर्यादा दी मे मर जो दिनदार ना थके शेखर ऐसे शेख मे फायदा नहीं কিসে এগিয়ে দেবে মানুষের আকিদে আমল আখলাকে এটা ডোমচামারের ছেলে একটা কাফের মেথর ঘরে ছেলে মুসলমান হয়ে গেল। তাকে কত আখেরাতে এগিয়ে দিচ্ছেন আমার ওস্তাদ ডক্টর জিয়াউর রহমান আজমি রাহেমতুল্লাহ আলী ওদিয়াসীর্তাদ ছিলেন জি হ্যাঁ আর তিনি বড় হাদিসের সংকলন করেছেন সবগুলি হাদিস জমা করেছে আজ জামে কামেলা শামিল দেখেছেন সোশ্যাল মিডিয়াতে অনেকে হয়তো কয়েক আগে কাল করলেন আর নিউ মুসলিম মানে জানেন কেমন নিউ মুসলিম ব্রাহ্মণ ঘরে নয় নয় বড় মর্যাদা ঘরে নাই দোপার ঘরে ওনার বাপ ছিল ধোপা কাপড় ধুইত সবর তারপরে আল্লাহ রব্দুল আলমী তাকে হেদায়ত করবে বছর বয়সে হেদায়ত আঠারো বছর ইসলাম কবুল করে তারপরে তাকে কে উৎসাহিত করে যে বয়স আছে এখন লেখাপড়া করে না তখন লেখাপড়া করে যেন দক্ষিণ ভারত চলে যায় চেন্নাই মাদ্রাস চলে যায় আর যার পরে ওমরাবাদ আল দারুসালাম সেখানে বড়ো মাদ্রাসা রয়েছে সেখান থেকে পড়ে আসে তারপরে মোদী ইউনিভার্সিটির চান্স পেয়ে যায় মোদী ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করার পরে সেখান থেকে আপনার পিএইচডি করেন যে এতে আল আজহারে সম্ভবত অথবা মাস্টার্স করেন আল আজহারে মেসরে আর তারপরে মক্কায় মনে পিএইচডি করেন আর তার মোদিন ইউনিভার্সিটির ওস্তাদ করতে পেলেন আমার মোদিনে আসার কিছুদিন আগে তিনি করতে পেয়েছেন জি সৌদি নাগরিক দুনিয়ার দিক থেকে কত ধরে পৌঁছেছেন একজন ধোপার ঘরের ছেলে আর আখেরাতের ক্ষেত্রে আলহামদ ইনশাল তিনি অনেক আগে আমাদের চাই ঠিক না জি তাই এই জন্য এটা মনে রাখতে হবে তো শুধু দাবি করলে হবে না যে আমরা আওলাদ আমল আখলা কাজে আসবে না কোনো কিছু কাজে আসবে না কেউ যদি কারো সম্পর্কে বলে মানে আলেবাইতে দুঃশন ফায় আলম তে জেনে রাখো রাফিজি রাফেজি যদি আসলে আলেবাইতে দুঃশ্মন না হয় পরামর্শ অনুসারী তার সম্পর্কে তাহলে এটা কথা কে বলতে পারে রাফেজি বলতে পারে যেমন আমার সম্পর্কে এক সৌদি গেছে দুবাই বেড়াতে পাঁচ বছর আগের ঘটনা যুবক ছেলে ইসলামে কিন্তু আসেও আমাকে আটরসিও আছে তো এইরকম দেওয়ানবাগি আটরসি হয়ে হবে ওই ড্রাইভার লেমোজিন ড্রাইভার ওর গাড়িতে চড়েছে জিজ্ঞাসাবাদ হয়েছে কোথায় থাকেন ও সৌদি গেছে দাম বাড়ি আমার দামাম তো ওখানে কিন্তু একজন মতি রহমান আছে হ্যাঁ ইয়ে বলছে আমি দমম থাকি তুমি বাঙালি তো সেখ রহমানকে চেন এ বলেছে আমি চিনি ও তো শিয়া তো শিয়া চিন্তা কর আমাকে যদি শিয়া বলে ভাবতে পারেন আপনি জি হ্যাঁ কেউ যদি আমাকে সুফি বলে তো কি বলবেন আপনি কেউ যদি আমাকে মাজার পুজারি বলে তো কি বলবেন আমাকে সারা জীবন কোরআন এবং হাদিস তৌহিদ আর এর্তেবাইসন্না আমার আলোচনার বিষয়বস্তু সবগুলির মূল হচ্ছে এটাই একজন পাকিস্তানি আলেম ও আমার ভাষা বুঝে না কিন্তু আইডিয়াতে বুঝে আমার আলোচনা চলতো ইমিয়াতিৎ কোম্পানিতে প্রতিদিন কিন্তু কয়েক ঘন্টা করে আমার আলোচনা চলতো আর ওখানে বেশ কিছুদিন কাজ করেছি একদিন বলছে যে আপনার আলোচনার আমি মূলটা যা বুঝি সেটা হচ্ছে তৌহিদ আর এর্তেবাই সন্না তৌহিদ আর তার জেনে রাখো যে নিশ্চয় সে গুমরা নিশ্চয় সে গুমরা ওই জাসমে তার রজোলা আর কোন ব্যক্তিকে যদি বলতে শোনো লম্বী তৌহিদ বলছে এক লোক এসে আপনি সম্পর্কে আলোচনা করুন কিন্তু তৌহিদ মানে আহলে সন্ন্যাতের তৌহিদ না এটা হচ্ছে এখন এই তৌহিদ গুলি এক এক ফিরকার তৌহিদের ব্যাখ্যা আলাদা যদি বুঝাই তো রাতের কয়েক ঘন্টা পার হয়ে যাবে হয়তো কি সারা রাত পার করা যাবে কিন্তু আমার তো সময় এক ঘন্টার বেশি না সাতচল্লিশ মিনিট হয়ে গেছে আটচল্লিশ মিনিট হয়ে গেছে তো এর মধ্যে আমাকে আবার আমার কিতাবের যতদূর পর্যন্ত আজকে পৌঁছা পৌঁছিতে হবে তো সংক্ষেপে তাহলে বলি তহিদ আহলে তোহিদ তিন প্রকার তাই না তৌহিয়া আর তৌহিদুল আসমা সেফাত এই তিন রকমের তৌহিদ সার্বিক জীবনে প্রতিষ্ঠা করা অন্তরে প্রতিষ্ঠা করা কথাই হ্যাঁ ঘোষণা করা আর কাজে পরিণত করা আল্লাহ তার কাজে এক আল্লাহ তার এবাদতে এক আল্লাহ তার নাম গোনাবলিতে এক সহজে তাহলে আহলাদুঝিয়ে দিল তাই না এখানে যে তৌহিদা এটা কাদের তহিদ জানেন এটা হচ্ছে কাদরিয়া যারা তকদির অস্বীকার করেছে আর মোহতাজ তারাই কাদরিয়া তকদির তকদির অস্বীকারী মোহতাজ্লা তাদের তৌহিদ তাদের তহিদ হচ্ছে যে আল্লাহ রব আহিনের আল্লাহ রবাহিনের সেফাত অস্বীকার করা সেফাত করা কারণ যদি বিভিন্ন অনেক বলি তো অনেক মাবুদ হয়ে যায় অনেক গুণ যখন হয়ে যায় তখন কি হয়ে যায় অনেক মাবুদ হয়ে যায় কিভাবে গুমরা হয়েছে আচ্ছা আল্লাহ এক আর তার অনেক গুণ রয়েছে তার গুণ হচ্ছে রহমত রহমান থেকে রহমত আর তারপরে মাঘ ফেরাত গাফার গাফুর থেকে হচ্ছে মাঘ ফেরাত ঠিক না তো এই ভাবে যদি এক একটা আল্লাহর গুণবাচক নাম থেকে আমরা ওই শেফাত গুলো বের করি তাহলে কি অনেক এলা হয়ে গেল নাকি না সেই এক আল্লাহ অনেকগুলি গুণ আছে মানুষের একজন মানুষ তার বিভিন্ন গুণ আছে সে বড় দয়ালু দয়া করে মানুষের ওপর সে খুব ভালোবাসে মানুষকে অনেকগুলি তাহলে লোক একটাই না অনেক লোক সেজন্য শেফাত কে কি করব স্বীকার করে আল্লাহর রহমত নেই আল্লাহর অবতরণ নেই আল্লাহর কথা বলা নেই আল্লাহ কিছু নেই আল্লাহ কথা বলে আল্লাহ কথা সৃষ্টি করে কি করেন এই জন্য কথা মখলুক আল্লাহর কালাম আল্লাহর আল্লাহর গুন নাই কোরআন হচ্ছে সৃষ্টি মুসা আলী ইসলামের সাথে যে আল্লাহ কথা বলেছেন কোরআন আছে না নেই ও কাল্লাম আল্লাহ মুম মুসা আলী আল্লাহ সরাসরি কথা বলেছেন তকলিমা আল্লাহ বলেছেন করে তো আল্লাহ কথা সৃষ্টি করেছিলেন গাছে কথা সৃষ্টি করেছিলেন ওই কথা কি কথাগুলি আকিদে যদি আপনার ডিপলি মানে গভীর ভাবে ফুটলেন তো অবাক হয়ে যাবে কিভাবে গুমরা গুলো তো কোন ব্যক্তি গুমরা সে কিন্তু যদি বলে যে তৌহিদ সম্পর্কে কথা বলেন মানে তৌহিদ মানে মোহতাজ তৌহিদ অস্বীকারীদের তৌহিদ অসলি তৌহিদ তৌহিদের একটু ব্যাখ্যা করুন এক্সপ্লেন করুন জেনে রাখো যে সে হচ্ছে একজন খারেজি এবং সে হচ্ছে যদি কেউ বলে ফলানুন মুজবির ওই ব্যক্তি মুজবের মানে জবরিয়া আকিদের লোক মানুষকে পাথরের মতো মজবুর মনে করে তাই না কিন্তু আমার হাতটা মজবুর না সারাতে পারছি তাই না এখতিয়ার আছে তাহলে আমার স্বাধীনতা তাহলে আমার ভালো মন্দ কর্মের স্বাধীনতা আছে পাহাড় ওই জায়গায় থাকবে তাই না আছে চোদ্দ বছর আগে যেখানে ছিল ওইখানে ওহদ পাহাড় আছে সরবেন না ঠিক ওই রকম মানুষ তার মানে মানুষের ভালো মন্দের কোন ক্ষমতা নেই মজবুর যে ভালো আল্লাহকে ভালো জন্য সৃষ্টি করেছেন ওর কোনো নাকি ওর উপায় নেই পাথরের মতো ওর তারা ভালো কাজ হবে না এমনটা কি একজন ভালো মানুষ পাপ করতে পারে না এখানে এখন বৈশা আছে এক্ষুনি বেরিয়ে গিয়ে গানের আসরে বসতে না পারবেন কিন্তু আপনি এখতিয়ার করে চয়েস করেছেন ভালো মজলিশটাকে যারা গানের আসরে বৈশা আছে সিনেমা হলে বৈশা আছে তারা দ্রুত ছিটে এসে আমাদের মজলিসে বসতে পারবেন কি মজলিসে অবশ্যই এখতিয়ার আছে কিন্তু সে পাপের মজলিসে বৈশা আছে সুতরাং পরিণাম খারাপ করছে তোর কর্মের কারণে পরিণাম খারাপ যার নামে রাস্তা নিয়েছ কিন্তু না এটা মানে না যারা জবরিয়া মানেন না জবরিয়া বলছে যে মজবুর এটা হয়ে গেলো এখতিয়ার মানে না আর এর বিপরীত হচ্ছে কাদরিয়া এর বিপরীত হচ্ছে কাদরিয়া বলছে বলছে বলে বললে নেই কিছু তগদির বললে বাধ্য হয়ে যাবে সুতরাং তকদির অস্বীকার তকদির অস্বীকার তকদিরই নাই তকদির নাই তাহলে মানুষ যেগুলো করছে আর তকদিরের কথা কোরআনে আছে হাদিসে আছে যে খালাক আল্লাহুল মকাদির আল খালাইকে সমস্ত সৃষ্টি জগতে তকদির আল্লাহ লিখেছেন কাবলা ইয়ুল কাসমাওয়ালসিন আল ফাসানা আসমান জমির সৃষ্টি পঞ্চাশ হাজার বছর আগে মানে এগুলো ঠিক না জানতেন কি তারা তাদের ভাষা কি বলছে জানেন সুবিচার আদল ইনসাফ তাহলে ইনসাফ সুবিচারের সঙ্গে আবার কোরআন অনুসারী যারা তাদের কাছে আলাদা আর আলাদা কাদরিয়া যারা তকদির লিখেননি। যদি খারাপ লেখা থাকে আর আমার তকদি যদি ভালোই লিখা থাকে তাহলে আমাদের মনে কাজ কি করে হবে তাহলে বোঝা গেছে সুতরাং আমরা ওইটা মানি না লিখা টিখা কিছু নেই আর বলে কিছু নেই যা করছে মানুষ নিজেই সৃষ্টি করছে খাহালে করলে আল এবাদ বান্দা নিজের কাজকে নিজেই সৃষ্টি করে সৃষ্টিকর্তা তাহলে করল না করলো না এই জন্য হচ্ছে মুশরেক কারণ আল্লাহকে সব কিছুর সৃষ্টিকর্তা মনে করে না বলছে বান্দা নিজের কর্ম নিজেই সৃষ্টি করে তাহলে প্রতিটি মানুষ নিজের কর্ম নিজেই সৃষ্টিকর্তা তাহলে এলা হইলো না হইল না এই জন্য কাদরিয়ার হচ্ছে মুশরিক যদি কেউ বলে ফলানুর মুখ ব্যক্তি এই বিষয়টাই বান্দা নিরুপায় বাধ্য এই বিষয়ে যদি আলোচনা করে আদাল বা ইনসাফ সুবিচার সম্পর্কে আলোচনা করে সুবিচার মানে কোন সুবিচার ওই কাদের কাদরিয়াদের সুবিচার যারা তো দিয়ে অস্বীকারী আল্লাহ যে আল্লাহ আমাদেরকে স্বাধীন ছেড়ে দিয়েছেন আল্লাহ কিভাবে তাই ইভিনা মজমুল ফতোয়ার ১৩ তম খণ্ড সাতাশি পৃষ্ঠায় বলেছেন মোতাজেলা সম্পর্কে আলোচনা করতে গিয়ে ধর্মের হচ্ছে পাঁচটি একটি হচ্ছে তৌহিদ তৌহিদ বলতে সেফাদকে অস্বীকার করা এই তৌহিদ নাই সুফিদের তৌহিদ জানেন সুফিদের তৌহিদ হচ্ছে ওয়াহাদুল সুফিদের তৌহিদ আবার तौहिदे रबुबियतुहत मान पृथ्वी सब गुरे सृष्टि पार्थक्य कर देखार किस नहीं आरबी आकी प्रथम पोषण कर पीर मानसर हल्ला चर्माइर फानाफिर शेखा तस्तान फानाफिर रसुल तीन टाइम आज ना खाली किचू लोक खाली रियाजाह আল্লাহ থেকে বিলীন হয় স্রষ্টা সৃষ্টির অস্তিত্ব এক সুতরাং এদের অনেক সুফিদের উক্তিতে আছে যে আমি কুকুর দেখলেও ওখানে ওর মধ্যে কুকুরের মধ্যে আল্লাহকে দেখতে পাই আর শুকুরেও আল্লাহকে দেখতে পাই বকরি ছাগল হ্যাঁ নর নারী সেখানেও আল্লাহকে দেখতে পাই এমনকি আল্লাহকে সুন্দর রূপে সুন্দরী রমণীতে দেখতে পাই যত সুন্দরী মহিলাকে দেখ বলছে তত সুন্দর আল্লাহকে দেখল কারণ ওয়াহাদুল সবকিছুতে আল্লাহ এই যে আল্লাহ সর্বত্র বিরাজমান সবকিছুতে বিরাজমান এই কথাটি ওই ওয়াহাদুল থেকে এসছে সর্বত্র মানে সব জায়গায় হলো না আর সব কিছুতে মানে সমস্ত সৃষ্টি হলো না তাহলে মানে সৃষ্টি আর সুরসটায় কোনো পার্থক্য নেই এরই নাম হচ্ছে কি তৌহিদ মানে ওয়াহাদুলজুদ তাহলে সুফিদের তৌহিদ হচ্ছে ওয়াহাদুলজবিল্লাহ তার মানে রাজা মূর্তি পূজা করছে তার আল্লাহ করছে কারণ সর্বত্র দেখে আল্লাহর ইবাদত করছে আর কেউ এমনি করছে এটু পার্থক্য শুরু তাদের কাছে নব্লা কেউ যদি ইনসাফ আদল সুবিচার নিয়ে কথা বলি আল্লাহর সুবিচার আল্লা ইনসাফ হইল এটা যে কাউকে লেখে রেখে যে জান্নাতটি কারো জাহান্ন বিচার হইল না ওই মোতাবেক তো হবে কিন্তু এ কথা বলার তৌফিক হইল না মতো যে আল্লাহ আমাদের স্বাধীনতা দিয়েছেন আল্লাহ আমাদের চাওয়া চাওয়ারও ক্ষমতা দিয়েছেন মনের চাহিদা পূরণ করার ক্ষমতা দিয়েছেন এবং উদাহরণ দিয়ে তকদূর আলোচনা একটা খুব ভালো ডাক্তার যখন আমরা সিরিয়াস কোন রুগী নিয়ে যাই তার কাছে চিকিৎসার জন্য বলে যে চিকিৎসা করে লাভ নাই চিকিৎসার স্টেজ পার হয়ে গেছে এ যদি খুব বাঁচে তো একটা মাস বা দশটা দিন বাঁচবে দেখলে দশ দিনে মারা গেল তখন কি আমরা দোষারোপ করি ডাক্তার উপর যে ডাক্তার হচ্ছে হারামি কারণ দশ দিন না বলতো তো আমার দশ দিন আমার বাপ মরতো না এটা তো বলবে নাকি ডাক্তার জুলুম করেছে এই কথা বলে কারণ ও বলেছে সেই জন্য মরে গেল বলবে না সবাই কি বলবে কত ভালো ডাক্তার দেখেন যা বলেছে তাই হয়ে গেল যা বলেছে কিন্তু আল্লাহ সম্পর্কে আল্লাহদ পৌঁছিব দিন দুনিয়ার ক্ষেত্রে আর এরা কি করবে সব আল্লাহ জানছেন আর শেষ রেজাল্টটা আল্লাহ লিখে রেখেছেন আমাদের চাওয়া আছে আর আল্লাহর চাওয়া আছে লেমান শাহ মিনকুমিম এত মনে রাখবেন আল্লাহর চাওয়া আছে এখানে আমরা যাচে তাই হবে আমাদের চাওয়ার চেষ্টা থাকলে আল্লাহ ওখানে পৌঁছাবে সেই জন্য আমাদের চাওয়াটা ভালো হচ্ছে আল্লাহ আল্লাহবুল আলমী তোমাদের চাইতে পারবেন না যদি আল্লাহ না চাই তো আল্লাহ চাইছেন খেলনা ঘরের মধ্যে আল্লাহ চাইছেন যে ভালো ভালো করে খেলাধুলা করবো যে ভালো করে খেলাধুলা করবো না খেলনা পেয়েছি এক্ষন ভেঙে শেষ করবো কিছু ছেলে মেয়েরা আছেন না ওই একদিনে সমস্ত খেলনা ভেঙ্গে ফেলে দিবে আর কিছু ছেলে আছে বছরকে বছর যত্ন করে খেলে নিবে সুন্দর করে আবার যত্ন করে এই হচ্ছে দুনিয়া সোহান অনেক সময় হয়ে যাচ্ছেন শেষ করি তো এইরকম ফায়াল কাদরি সে হচ্ছে তকদি তকদিরকে অস্বীকারী কে যদি বলেছিলাম তো হ্যাঁ হ্যাঁ তাদের আদল ইনসাফ কথা ইনসাফের মানে হচ্ছে যে আল্লাহর ইনসাফ হচ্ছে যে আল্লাহ তকদির তকদির লিখেননি আর মানে হচ্ছে আল্লাহর সেফাত চেফাত নেই আল্লাহর সেফাত বললে শেরিক আজম চলে আসে বাইনাল আলমান আর দুটো স্তরের মাঝখানে একটা স্তর আছে মানে মমিন আর কাফের আর মাঝখানে কাফেরোনা মূর্তাকে কাফেরও বলা যাবে না আর মুসলিম তারা কাফেরো না মুসলিম না দুনিয়াতে তাহলে মুসলিমরা তিন ভাগে বা মানুষ তিন ভাগে মুসলিম কাফের আর মাঝখানে মমিনও না কাফেরোনা তাহলে এরা যাবে কোথায় আফেরাতে দুটোই জায়গা আছে জাহান্নাতে জাহার নাম কাফের জন্য জাহান্নাম আর মমিনের জন্য জান্নাত তো এই মাঝামাঝি এরা কোথায় যাবে বলছে চিরকাল জাহান্নদের সাথে পাওয়ার পরে জান্নাতে ফিরে আসবে যাদের কবিরা গুণা আছে ওয়াইন ফাজুল ওয়াইদ শাস্তির বাস্তবায়ন তার মানে যে শাস্তির কথাগুলি রয়েছে সেগুলি মানে স্থায়ী শাস্তি খওয়ারেজ কবিরা গুনা করলে চিরকাল জাহান্নবে থাকতে হবে জি শাস্তির দিকটাকে প্রাধান্য দিয়েছে কিন্তু আল্লাহ যে মাফ করেন শাস্তি দিয়ে আর তারপরে যদি ইসলাম ভঙ্গ না করে থাকে তো একদিন হবে আমর বিল মারফোন ভালো কাজের উপদেশ দেওয়া অন্যায় কাজে বাধা দাও মানে শাসকের বিরুদ্ধে ভালো কাজে আদেশ দেওয়ার অন্যায় কাজে বাধা দাও মানে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা অস্ত্র ধারণ করা না এটা খারেজিদের রাখি দেয় এটা হলে শুনতে রাখি নয় তারপরে মানে কি মোহতাজিল তহিদ মানে হচ্ছে আল্লাহর গুনাবলিকে অস্বীকার করা আল্লাহর সেহাদ গুলিকে অস্বীকার করা জি এই তৌহিদ মানে তৌহিদুল মোহতাজ তহিদ মানে তহিদুল মোহতাজিলাদের তৌহিদ তো কাদিকে যে তবদেরকে অস্বীকার করে লেহিল আসমা মোহন এই নামগুলি যে বলছে যে আলোচনাগুলি করল এগুলো হচ্ছে নতুন নব আবিষ্কৃত নাম আহাদাস আহরুল আহওয়া যারা কুপ্রবৃত্তির অনুসারী তারা এগুলোকে আবিষ্কার করেছে এমাম আবদুল্লাহ বিন মবারক রহমতুল্লাহ বলছেন থেকে মতবাদের কোনো কিছু নিয়েও না মানে শিয়াদের সিয়াদের আপনার সেন্টার কেন্দ্র হচ্ছে এই কোফা শিয়াদের কেন্দ্র হচ্ছে কুফা ওই যুগে ফেতনার যুগে যখন শিয়া জন্ম নাই। সুতরাং শিয়াদের ওই মতবাদ নীতিজীন না এই বিষয়গুলিতে যে সব গুমরাহীর শিকার হয়েছে ওদের কাছ থেকে এলেম নিয় না ওয়ালা ওয়ালান আহল ইসামে ফাইফ সাইফে সাই আন আর শামবাসীর থেকে তরবারির ক্ষেত্রে কিছু নিয় না শামবাসী ছিল কি শাসক ওমাইয়া শাসক তাদের রাজধানী কোথায় ছিল ওরা কি ছিল এত সচ্ছর ছিল যে একটু যদি দেখিয়েছে আমাদের অবাধ্য করছে না বা আমাদের বিরুদ্ধে কিছু অথবা এরা আমাদের অনগত নয়ি হুজুরি করছে না কতল খালি কতল মারো ফোন করাজমিনী ওসুম বাসার গভর্নার তাদের পক্ষ থেকে এই কাজই করেছে দৌড়ে দৌড়ে ব্যাধে এক লাখ বিশ হাজার লোকে হত্যা করেছে আর এমনি তো হত্যা করেছে। ক্ষেত্রে বাসরা আলেমদের কাছ থেকে নিয়ে না কারণ প্রথম তকদির অস্বীকার করেছে যেই ফিরকা সেটা জন্মেছে থেকে বাসরা থেকে আব্দার তালা আনোহার কাছে এসে বলা হইল যে বাসায় কিছু লোকেরা জন্মেছে তারা বলছে তকদি টক দি কিছু নেই তখন কি বলেছিলেন বিশ্বাস না করে না তারা খোরাসান বাসির এরজা সম্পর্কে কিছু এরজা মানে মুরজিয়ে আমল করুক আর না কালিমা পড়লি জান্নাত। এখন মুরজিয়ার নামে কিন্তু মুসলিম সমাজে কোন ফিরকা নেই কিন্তু অধিকাংশ লোকেরা কিন্তু মুরজিয়া মুসলিম কারণ আমল টামোল করে না জাতির মুসলিম আমল টামোল নাই কি আছে পাঁচ সালাত নাই যে সলাত ছাড়া জান্নাত পাওয়া যাবে না তৌহিদ তো অনেকের তৌহিদি নেই অধিকাংশ তৌহিদ নেই যদি তৌহিদ থাকে আহলে হ্যা দিস কয়টা নামাজ পড়ে বলেন যে আহলে দি সমাজে গ্রামে গ্রামে গিয়ে পরিসংখ্যান করে কয়টা লোক নামাজ পড়ে শতকরা পাঁচটা লোক মে পাঁচ অক্ত নামাজই না তাহলে সব মুরজিয়া নাইলো কি দিল কথা হচ্ছে যে মুরজিয়া বেরিয়েছিল হচ্ছে যদি কালিমা পড়ে নেই তাতেই উচ্চ মানের জান্নাত জাতি তো মুসলমান জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট নজ্লাহলে মাক্কা তাফিস আর কাছ থেকে সার্ফুদি কারবারের বিষয় ফুতুয়ানিও না কারণ তারা অনেক সুদকে হাল করে দিয়েছিল ওই যুগে ওই যুগে কারণ মোদিনার কিছু লোকের ওই জামা নেই গানকে হালাল করে দিয়েছিল গানকে এখন নেই কিন্তু যদি কেউ হালাল করে দেয় যেমন আদেল কালবানি গানকে হালাল করে দেয় সৌদি আরবে অনেকে বলছে যে নাও। বছর শুধু তাকে মামতি দেওয়া হয়েছিল আর সে কোনো আলেম একজন কারি আর তাকে দেওয়া হয়েছিল কিন্তু যখন এই গানকে হালাল করলো তখন অন্য না ইম্মা হেরামগন তার হ্রদ লিখেছেন শেষ সরে হাফিজ আল্লাহ তালা অনেক কলম আর তার হ্রদ খণ্ডন করেছেন এবং তাকে তার গুমরাহী সম্পর্কে সতর্ক করেছেন জাতিকে আর তাকে বরখাস্ত সরিয়ে হয়েছে তারপর আর কোনো চান্স দেওয়া হয়নি কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকেই কিন্তু বাংলা লিখছে এই বিষয়গুলির ক্ষেত্রে এই যে যাদের কথা বলে ওদের কাছ থেকে ফতুয়া নিও না ওদের ফতুয়া নিয় না এখন সুফিদের কাছ থেকে যারা পীরমরি দিতে বিশ্বাসী তাদের কাছ থেকে যদি তাজকিয়া নাফসের ব্যাখ্যা নেন আপনি রাষ্ট্রীয় ব্যবস্থা সম্পর্কে ধারণা চান বলছে আমাদেরকে ভোট দেন না হলে কি করে ক্ষমতে যাবেন এ কামতের দিন মানে দখল করা তাই না তা আকিম উদ্দিনের তফসির জামাত ইসলামের কাছে নিলে হবে না বুঝা গেছে এখানে আজকাল আলোচনা শেষ করছি ওসল আলা বিহাম্মদ ওয়ালা আলি বসহবি আজমাই